আমি এক রাতে স্বপ্নে নিজেকে কাবার নিকট দেখলাম হঠাৎ সেখানে বাদামী রঙের এক ব্যক্তিকে দেখলাম তোমরা যেমন সুন্দর বাদামী রঙের লোক দেখে থাকো তার থেকেও অধিক সুন্দর ছিলেন তিনি তার মাথার চুল সোজা তার দুঃস্কন্ধ পর্যন্ত ঝুলছিল তার মাথা হতে পানি ফোটা ফোটা পড়ছিল তিনি দুজন লোকের স্কন্ধে হাত রেখে কাবা তাও করছিলেন আমি জিজ্ঞেস করলাম ইনিকে তারা জবাব দিলেন ইনি হলেন মসি ইবনু মারিয়াম অতপর তার পেছনে অন্য একজন লোককে দেখলাম তার মাথার চুল ছিল বেশ ডান ডানচক্ষু টেরা আকৃতিতে সে আমার দেখা মতো ইবনু কাতানের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ সে একজন লোকের দুষ্কন্ধে ভর দিয়ে কাবার চারিদিক ঘুরছিল আমি জিজ্ঞেস করলাম এ লোকটিকে তারা বললেন এ হলো মাসিহ দাজ্জাল।